আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র সম্পর্কে ভারসাম্যপূর্ণ বিতর্কের প্রয়োজনীয়তা গণতন্ত্রের ইসলামী ও অন হওয়ার বিতর্ক নতুন কোনো বিষয় নয় গণতন্ত্রের জন্মলগ্ন থেকেই ওলামায় কারাম এ সম্পর্কে লেখালেখি আরম্ভ করেছেন তবে আমাদের যুগে এসে এই বিতর্কের পালে ব্যাপকভাবে হাওয়া লেগেছে গণতন্ত্র সম্পর্কে চিন্তা ও মতামতে পারস্পরিক মতের অধিকারী দল আমাদের সম্মুখে এসেছে একদলের আলোকে গণতন্ত্রকে কুফুরি বলেন এবং গণতন্ত্রের কাজে অংশ গ্রহণ করাকে সঠিক মনে করেন না। আর অন্য দল অন্য দলের একটি অংশ এতে শাখাগত সংযোজন করে এটাকে ইসলামীকরণ করতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটি অংশের বক্তব্য হল ইসলামী দুনিয়াকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে পশ্চিমারা ইসলাম থেকেই গণতন্ত্রের শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করেছে কথা হলো দ্বিতীয় দলের দর্শন হল এ যুগে ইসলামী বিপ্লব এবং মোহাম্মদ বাস্তবায়নের কার্যক্রম ও তৎপরতা গণতন্ত্রের মাধ্যমে করাই যে কোনো তালেবে এলে বা শিক্ষার্থীর জন্য এই ইখতলাফ ও মতানিককে একক সিদ্ধান্তে উপনীত হওয়া কিংবা কোনটা হওয়া কোনটা বাতিল ফয়সালা করা কঠিন হয়ে যায় এ জটিলতাও বেড়ে যায় যখন দেখা যায় গণতন্ত্রের কুফুরি প্রবক্তার মধ্যে শিশু আলেন রয়েছেন যাদের এলমি এস্তেদাদই নয় এলমি যোগ্যতাই নয় বরং তাদের তাকওয়া ও সততা সাধুতার কসম করা যায় কিন্তু এটাও বাস্তবতা যে অপর পক্ষে যারা এটাকে ইসলামী সাব্যস্ত করেন এবং এতে অংশগ্রহণ করাকে জরুরি মনে করেন এদের মধ্যেও এমন সব ব্যক্তিত্ব রয়েছেন যাদের অনুসারী প্রথম দলের চেয়ে কোনো অংশে কম নয় এদের মধ্যে যাদের সাধুতা সবাই স্বীকার করেন যে কোন বিতর্কে হক ও সত্য প্রমাণিত হবে এটা একটা ঐতিহাসিক বাস্তবতা যে মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব দলিল প্রমাণের চেয়েও যে বিষয়টাকে অধিক গুরুত্ব দেয় তা জাতির বড়রা কাদের সাথে রয়েছেন নবীগণের মতো মহান ও পবিত্র ব্যক্তিত্ব এ ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়েছে আলোকে দেখা তো হক ও সত্যবাদী হওয়ার ক্ষেত্রে হতে না। সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে মানুষের সম্মুখে যখন কোনো দাওয়াত পেশ করা হয় গ্রহণ করা বা না করার ক্ষেত্রে তারা বড়দের দিকে থাকে বড়দের দিকে দেখে বড়রা যদি সে দাওয়াত গ্রহণ করেন সমাজের সাধারণ মানুষও তা গ্রহণ করে আর সমাজের বড়রা যদি সেই দাওয়াত প্রত্যাখ্যান করেন তখন দাওয়াত দাতারা প্রথমেই হচট খায় জটিলতার সম্মুখীন হয় এমতাবস্থায় ডায়রা বারবার যে প্রশ্ন ও আপত্তির সম্মুখীন হয়ে থাকেন তা হল আপনি বেশি বুঝেন নাকি বড়রা বেশি বোঝেন আপনার কথা যদি সত্যই হয় তাহলে আমাদের বড়রা কেন গ্রহণ করছেন না কিন্তু জাতির বড়রা কি সবসময় হকের উপর থাকেন যুবকরা কি সবসময় ভ্রান্তির শিকার হয়ে থাকে তাদের কাজ ও কর্মপদ্ধতি কখনই সঠিক হয় না এটা কি ইসলামী শৈরতের মানদণ্ড বড় ছোটদের মধ্যে মতানৈক্য দেখা দিলে বড়দের কথাই গ্রহণযোগ্য এবং আমল হবে আর হকে কেবল সমাজের বড়রা ও বিখ্যাত জনেরা এটা গ্রহণ করেনি হক প্রত্যাখ্যানকারীরা কি করে আসছে না সর্বশ্রেষ্ঠ মী হজর মোহাম্মদ সাল্লু আলহ্লামীর শত্রুদাও তো এমন আপত্তি করতো আল্লাহ বলেন কাফেররা বলে উত্তর দেন আহমনী আপনার রবের রহমতের বন্টন কি এরা এরা করবে এই কাফেররা করবে ফসলে কি কাফেররা করবে যে আল্লাহর রহমত করা হবে আল্লাহর রহমতের উপযুক্ত কে त्रिका कन्फारेंस मुख बेसि देखा जाला मध्य दुनिया के बंटन कर आल्ला रहमत तेज़रा बिरे आल्ला जा पचंद करें रमत दान कर এমনিভাবে নবীদের দাওয়াতের ইতিহাস করলে দেখা যাবে বাস্তবে এই আপত্তির কোন জন্য কারণ পৃথিবীতে যুগে যুগে যত নদী এসেছেন এবং দাওয়াতের কাজ শুরু করেছেন সর্বপ্রথম তাদের সমাজের বড়রাই তার বাধা দিয়েছে প্রতিবন্ধক হয়েছে তাদের দৃষ্টিতে নবীগণ কম বয়সেরই হতেন নবীগণের বিরোধিতার ক্ষেত্রে সময়ের বিখ্যাত নির্ভরযোগ্য ব্যক্তিগণই সামনের সারিতে থাকত অর্থ মেধা খ্যাতি এবং জনমলের দিক থেকে সমাজে নবীদের বিরোধীদের মর্যাদা অনেক বেশি হতো আর যারা নবীদের দাবাত সর্বপ্রথম গ্রহণ করতেন তাদের সম্পর্কে এসব বড়দের ভাষ্য হল হমানা তোমাকে কেবল তারাই অনুসরণ করে মর্যাদা যারা আমাদের তে ছোট সুরা সাতাশ নম্বর আয়াত অনেক সময় এই বড়রাওরা ইমানদারদেরকে বেকুফো বলত কলুকামাফাহা মুনাফিকা বলতো আমরা কি এসব বেকুফদের মতো ইমান আনব সুরাবা কারা তেরো নম্বর আয়াত যখন মূর্তি তখন তার বয়স কাসের বর্ণনা অনুযায়ী ষোলো বছর ছিল আর চলমান জীবন ব্যবস্থার পুকুরী হওয়ার বিষয়টি আল্লাহ তালা তাকে আরো আগে স্পষ্ট করে দিয়েছিলেন একবার চিন্তা করে দেখুন একদিকে যুবক বড় রাজাদেরকে আবেগিয়ে বলেন একদিকে যুবক मेधावी विचक्षण अभिज्ञ प्रवीणगण क्योंकि कार बुक इीम खल्ला केवेगी प्रवीणी अब्बास हादीज बहना प्रत्येक नबी के जुबक बयसे प्रेरण कर आलेम केलमे भूषित करवनकाले ही भूषित कर হজরত এবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই যে তিনি তার সাহবা এ কারামকে এই বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়েছিলেন যে হক ও বাতিলের মাপকাঠি ছোট বড় নয় হকের মাপকাঠি হল শরীয়তে মহাম্মদ সাল্লাহ আলীহী আহলুস জামায়াতের নিকট সাহাবা রাজি আল্লাহ তাল আনহুম আজমাইন মিয়ারের হক হকের মাপকাঠি অথচ তাদের অনেকেই বয়সে ছোট ছিলেন অনেকেই বড় ছিলেন বড় বড় সাহাবিরা তাদের দিকে রুজু করতেন তাদের মতকে কে গ্রহণ করতেন হানাফি মাসলাকে এমন অসংখ্য মাস আলা এমন রয়েছে যাতে ওস্তাদের বিপরীতে শিষ্যের মত অনুযায়ী মতের বিপরীতে শিষ্যের মত অনুযায়ী আমল করা হয় অন্যান্য মাসলা ও মাঝাবেও একই চিত্র দেখতে পাবেন এমনকি আহলে হাদিসদের বেলায় এমন চিত্র দেখতে পাবেন সুতরাং এটি কি পরিমান অন্যায় যে আজ আমরা হক বিষয়কে জানা সত্ত্বেও শুধু এই জন্য তা প্রত্যাখ্যান করছি নেই দলিল কি তাদের কোন কাজে আসবে সেদিন এজন্য মোতারাম হাজির আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হলো যে আপনারা কিছুক্ষণের জন্য নিজেদের মাথায় বড়দেরকে আনবেন না আলোচনার পূর্বে যাতে হক কবল করার ক্ষেত্রে হটকারিত পক্ষপাতিত্ব প্রতিবন্ধক না হয় এবং আল্লাহ করেছেন কোন কৌমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না তুমি ইনসাফ করো তা আল্লাহ করে কৌল প্রসিদ্ধ উক্তি রয়েছে তিনি বলেছিলেন তোমরা ব্যক্তির মাধ্যমে হককে চিন না বরং হকের মাধ্যমে ব্যক্তিকে চিন সেই সাথে এখানে এই বিষয়টি স্পষ্ট থাকা চাই যে আদবের সাথে বুদ্ধিবৃত্তিক উপস্থাপনায় সুস্পষ্ট দলিল প্রমাণ উপস্থাপন করে তার মর্যাদা হানি হয় দলিল প্রমাণ উপস্থাপন করে আকাবির আহলে এলমের কারো কোনো ইস্তেহাদি ভুল চিহ্নিত করা হলে এর দ্বারা কোনোভাবে তার মর্যাদা হানি হয় না আর এর দ্বারা তার এলমি মাকামকে ছোট করে দেখাও উদ্দেশ্য হয় না বস্তুতে এমনটি হওয়া কাম্মও নয় বরং এমনটি কেউ করলে সেটা আসলে কাম্য না ঠিক না ইসলামের বড় বড় বড় বড় অনেক সময় দুর্বল মত পেশ করেছে অথবা তাদের থেকে ইস্তেহাদি ভুল হয়ে গিয়েছে এক্ষেত্রে আমাদের আসলাফের পদ্ধতি এটাই ছিল যে তারা তাদের এলমি মাকাম তাদের সান ও মর্যাদা পরিপূর্ণ রূপে স্বীকার করে তাদের ভুলের উত্তম ব্যাখ্যা করেছেন ভুলকে ভুল হিসেবে চিহ্নিত করেছেন আলি সাল্লাম এবং তার সাহাবায় ক্যারামের পর ব্যক্তি বিশেষকে হক ও বাতিলের মানদণ্ড বানানো এবং তার ভ্রান্তি স্পষ্ট হওয়ার পরও তার প্রতিটি ভুল ইসতেহাদের অনুসরণ করা প্রান্তিক মানসিকতার ফল তা থেকে বেঁচে আসলাফের ভারসাম্যপূর্ণ পথকে আঁকড়ে ধরার মাঝেই মুক্তি এটাই আমাদের জলিল কদর কোন এই ভুল ও ভুল হওয়ার ভিত্তিতে এই ইহাদের একটি প্রতিদানও তিনি পাবেন তবে হ্যাঁ তার এই ভুলের উপর তার অনুসরণ করা জায়গ হবে না আবার এ কারণে তার মাকাম ও মর্যাদাকে কালিমালেবনের চেষ্টা করা এবং মানুষের অন্তরে বিদ্যমান ভক্তি শ্রদ্ধাকে শেষ করে দেওয়া যায় না মোহতান হাজির মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দু নফল নামাজ পড়ুন এবং অজু করে অজু থাকলে অজু থাকলে দু এক নফল নামাজ পড়ুন অথবা নতুন অজু করে দু রেখাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহ শেষদায় পড়ে যান समस्त हक स्वीकार करा उचित हे आल्ला हक ढेले दिन हक ढेले दिन ता मजबूत भावे बसिए दिन एर गोटा दुनिया लुटते हे इब्राहिम आल्लामेर रब আপনি যাকে মুক্তির নগরীতে সৃষ্টি করে সাহস দান করেছিলেন অথচ তার মোকাবেলায় তার মোহাম্মদ সাল্ল আলহ্লামের রব আমরা স্বীকার করছি আমাদের অন্তরে আমাদের ধর্মীয় ব্যক্তিত্বদের শ্রদ্ধা ও ভালোবাসা বিদ্যমান রয়েছে কিন্তু আপনি আপনার হাবিব প্রিয়তম নবীর ভালোবাসা सब भलोबास विजयी दिन और जेटा हकता सत्तर कबूल कर तौफिक दान करेष और शत्रुता और द्रोह अंतरे सृष्टि कर दिन एगुल अनुसरण हिफत करो से हजरत सलमान फारसी रजियाल्लामला आनू के हकें অনুসন্দী দান করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় হক সন্ধান করতে করতে ক্লান্ত হতে থাকেন পরিশেষে হকের সন্ধান পেয়েছেন হে আল্লাহ আপনি তো সেই সত্তা আর কোন আল্লাহ হে আল্লাহ আপনি শ্রদ্ধা ভালোবাসা হেয়াল্লাহ শ্রদ্ধা ভালোবাসা এত আনুগত্য ভয় ও আশা কেবল আপনার জন্য নির্দিষ্ট এতে কেউই আপনার শরীর নেই হেয়াল্লাহ विशेष भावर पक्ष के रानुमय करो से सृष्टि कर आईन और नियम नीति तैरिंग আপনি এই উন্নতির প্রতি রহম করুন করুন হকের জন্য আমাদের সবার অন্তরকে উন্মুক্ত করে দিন এই হক আমাদের ও নক্সের জন্য তত তিক্তই হোক না কেন আমিন